পিসোডে আমি তানভীর হোস্ট হিসেবে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আহ আমাদের আজকের সেকেন্ড এপিসোড এপিসোড শুরু করার আগে আমরা আমাদের যারা প্রথম এপিসোড শুনে শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং এক্সট্রা একটা থ্যাংক তাদেরকে যারা আমাদেরকে আমাদের যে সব ভুল ত্রুটি গুলো ছিল সেগুলো ধরিয়ে দিয়েছেন এবং ফিডব্যাক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আমাদের এই এপিসোড থেকে আমাদের পর্বগুলোকে আরো আহ ভুল ত্রুটি থেকে মুক্ত রাখার জন্য ইনশাল্লাহ আর এরপর আহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি আজকে সেকেন্ড এপিসোড সেকেন্ড এপিসোডের আমাদের আজকের গেস্ট হচ্ছেন আহ মোহাম্মদ তোহা আকবর ভাই আহ তোহা ভাই কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আর আমার সাথে আমি পরিচয় করা দিবাই সেটা নিয়ে একটু ভাবতেছিলাম যে কিভাবে পরিচয় করা যায় তা আমি এভাবেই পরিচয় করি যেভাবে আমার পরিচয় হয়েছে মানে তার সাথে পরিচয় আগে থেকে রিসেন্টলি কথা হয়েছে তো আমি তখন নক দিলাম এক ভাইকে যে তোহা ভাইকে আমার দরকার আমি ফেসবুকে দেখি ফেসবুক সে ভাই বললো ওকে আমি জানাচ্ছি আপনাকে তো তো ভুল হলো কিন্তু ঠিক আছে আমি জানাচ্ছি তো ভাইকে আপনি মেসেজ দিয়ে তো আমি দেখলাম যে তোহা ভাই আমি একজন মানুষ মানুষেট করলাম আমি তখন লক দিলাম যে ভাই আপনার কথা আছে আপনি একটু হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ভাইবার কোনোটা আছে নাকি ভাই হলে কোনটা ইউজ করি না আহ কি করা যায় বললাম লিখে দিচ্ছি আঁকতে চাই এটা বললাম তখন ভাই বলল ভাই খুব প্রশংসা করলো এপ্রিস করলো ফাইন তো এরপর ভাইকে বললো ভাই আমাকে বললো যে আমি আসলে ফেসবুকে থাকি না ফেসবুকে আমি কাজ শেষ করে চলে যাই রাইট ডিএকটিভেট করে দেন এই কনভার্সেশন থেকে আমি একটা আসছি সেটা হচ্ছে আমাদের এই টাইমটাতে সোশ্যাল মিডিয়া বা এই টাইমে আসলে এই টাইমের মধ্যে নিজেকে থেকে দূরে রাখা ফোকাস দেখা খুব ডিফিকাল্ট তো আমার কাছে তোহা ভাইকে ফার্স্ট ইম্প্রেশন আছে এবং কমিউটার্সন আমি ভাইকে পডকাস্টে পরিচয় করে দিচ্ছি হ্যাঁ মানে যেহেতু অডিয়েন্স অডিয়েন্সের জন্য মানে ফার্স্টে চেনা অনেক বেশি জরুরি এটা হলো উনি উল্টো বইটার লেখক এটা আর আমি তো ওই পরিচয় অবশ্যই আমি জানি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 তো একটা কিছু করতে বসলাম বা স্মার্টফোন হ্যাঁ লাইক ভাইবার বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বসতে করতে বসলাম একটা মেসেজ আসলো টেক্সট আসলো আমার তখন আমি এটার অ্যান্সার দিচ্ছি তো ফোকাস্ট হাফ এন আওয়ার আমদের খুঁজে বের করা ডিস্ট্রাক্টেড মানে আনডিস্ট্রাক্টেড হাফ এন আওয়ার খুঁজে বের করা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছে তো খুবই টাফ খুবই তো এখন আরো সাসপেন্সে আসি আমার খুব জানার ইচ্ছে হলো আসলে তো ভাই আপনি এই যে সব কিছু থেকে দূরে থেকে আসলে করেনটা কি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 আর একটা হচ্ছে আমার আপনি আপনার আপনার আচ্ছা আপনার ইয়ের ব্যাপারে আপনাকে বলেন আপনার যে পড়াশোনা বা এখন কি করতেছেন সে ব্যাপারে জি আমা পড়াশোনা করা হয় ছিল আমার গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলে চিটরংে এরপর গভর্নমেন্ট সিটি কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট দেয়া এইচএসি টু থাউজেন্ড সেভেনে দেন এক বছর আমি অ্যাকচুরি কোথাও পড়াশোনা করি নাই কোথাও চান্স পাই নাই আর এরপর বছর গিয়ে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেনি ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে চান্স পাই তো ওখান থেকে অনার্স কমপ্লিট করা অনার্স কমপ্লিট করার পর মাস্টার্স ওখান থেকে তো অনার্সে থাকাকালীন অবস্থায় আমার থার্ড ইয়ারে রিসার্চে খুব ইন্টারেস্ট ছিল তো অনার্স থার্ড ইয়ার থাকা এবং একটা জগতে একটা মানুষকে নিয়ে এসছে আজকে এখানে লেভেলটা কিন্তু আলাদা আমি বুঝতেছি আপনার মাসা আমি কিন্তু একটু পরে আমি কথা বুঝবো কিনা আর এটাকে আসলে কি বলা উচিত নাম দিচ্ছি বুক স্প্রিং যে ধারা থেকে ইসলামের মধ্যে উঠে আসা অনেক ভাইদের অনেকগুলো বই আসছে হ্যাঁ নিউ আমাদের এই ট্রেন্ডে বিকজ ইসলামী বই কাইন্ড অফ সব সময় আসলে আলেম বা আলেম আলেমদের পক্ষ থেকে আসে বা এসে আসছে এটাই আমরা এক্সপেক্ট করে আসছি আপনার কাছে এইটিনে এসে এই এটা হওয়ার কারণ কিউজেন্ড সেভেন্টিন বলাটাই বেটার ডবল স্ট্যান্ডার্ডিক বইগুলো যখন আসে তখন এর আগের অ্যাকচুয়ালি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 যারা ব্লগ পড়ে আসছেন এবং পড়াশোনা করা দরকার তারপর শরীফ আবু হায়াত অপু ভাইয়া আহ তারপর নুসরাত রহমান আপু ওনারা তো লিখতেন তারপর রেণুমিন তানিস আপু ওনারা তো ব্লগিং করতেন কিন্তু অ্যাকচুয়ালি ওনাদের লেখাগুলো ছিল কমপ্লিটলি লাইক আর্টিকেলের ইসলামকে গিয়ে দেখা যায় যে একটা বিশাল ভয়েড ক্রিয়েট হয় এবং আপনারা জানেন যে এখন কালচারটাই এটা যে মানে একটু এথিসটি কথা বললে ভালো লাগে বাগনস্টিক মানে স্মার্টনেস তো এটা একটা ট্রেন দাঁড়ায় যায় পরবর্তীতে ব্লগের জগৎ থেকেই যারা পড়াশোনা করে আসছেন ওখান থেকে দেখা গেল যে না আহ তো তখন ছোট ছিলাম লাইক মেট্রিক দিলাম ইন্টার দিলাম হ্যাঁ এসএসসি এইচএসি দেওয়ার পর তো তখন ছোটই তো আমিও যখন জিআরি করার প্রিপারেশনে ছিলাম তখন আমার জিআরি যে টিচার ছিলেন অসাধারণ একটা মানুষ অসাধারণ মানুষ এই দিকে যে একাডেমিক দিকে উনি অনার্স করা অবস্থায় ১৩টা তেরোটা পাবলিকেশন ছিল তো এই ভাইয়াটা অলওয়েজ ইসলামকে এত পচাতেন এত পচাতেন আমাদের কোচিং সেন্টারে যে একজন উত্তর খুঁজে না আর এই ব্যাপারটা ব্লগে ঘটছিল জানেন আপনারা চিনেন কিনা হ্যাঁ সদালাভ সদালাভ ডি নামে একটা জি জি জি জি ওনারা উনারা কিন্তু অনেকদিন ধরে আনসার গুলো দিয়ে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন যেখানে আমাদের মুসলিমরা খুলছে মুসলিমদেরই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 হ্যাঁ তো ওটার ফলো করতে করতে একটা সময় গিয়ে দেখা গেল যে আরিফাজেখি শুরু করলেন আমি লেখালেখি শুরু করি আমার আমি বুঝি নাই মানে এই যে রেসপন্স করার বিষয়ে আপনার কি সেকেন্ড জেনারেশন না থার্ড জেনারেশন আমি জাস্ট যদি বলি শর্ট লাইফ স্প্যানে মানে শর্ট স্প্যান অফ ইয়ারে মনে হয় না আমি আসলে আমি অনলাইনে পাইনি আর কি আর কাউকে তো এস এম রাহেম ভাই থেকে যদি ফার্স্ট জেনারেশন ধরা হয় তাহলে আমাদেরকে সেকেন্ড জেনারেশন বলা যায় টু বলা যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আপনার আপনার কাছে কি মনে হয় যে আপনি আপনি আপনি হঠাৎ লেখক হয়ে উঠলেন কি মনে করে আমি আইমিন কখনোই লেখক হয়ে উঠার কথা চিন্তায় ছিল না ইসলামে আসার পর আমি তখন ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে তো ইসলাম যখন ফার্স্ট টাইম নক করে মাথায় অ্যাকচুয়ালি আমি মলিকুলার বায়োলজি যখন পড়তাম সেকেন্ড ইয়ারে ছিল তো মলিকুলার বায়োলজি পড়তে গিয়ে অ্যাকচুয়ালি খাওয়া এবং লাইক আমার প্রিভিয়াস ইভলিউশন নিয়ে বিশেষ করে ম্যাক্রো ইভলিউশন নিয়ে যতগুলো আইডিয়া ছিল সব ভেঙে পড়ে আর তো আহ এরপরে দেখা গেল যে অপু লেখা আমাকে খুব প্রভাবিত করে তত্ত্ব ছেলে জীবনের লেখক যিনি শরীফ আবু হায়াত অপু তো উনিও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বাইরকোলজি ছিলেন তবে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছিলেন তো ভাইয়ার সাথে যোগাযোগ ছিল ফেসবুকেই যোগাযোগ তো ভাইয়ার লেখা খুব অনুপ্রাণিত করতো তো ওইখান থেকে অ্যাকচুয়ালি একটা বিশাল কাজ করতে আমি যেটা জানছি সেটা মানুষকে জানানো মানে ব্যাপারটা এমন না যে আমি দাওয়াদি উল্টাই ফেলবো বা বইটি লিখবো এরকম কোনো ছিল না তো পরে দেখা যেত ট্যাগ করতাম জানানো ট্রাই করতাম তো খুব নেগেটিভ ফিডব্যাক পেতাম আর কি ক্লাসমেটদের কাছে এক সময় তো একদিন এবার মিটিংই করলো মিটিং করে বললো যে প্লিজ তুই আর কখনো করিস না খুব বাজার খুব ফালতু দরকার নাই তুই অনেক কিছু জানছিস অনেক হয়ে গেছিস দরকার নাই তো জানা তো খুব কান্না করছিলাম আর কি ওই ওই সময় ওই সময় যা থাকে আর শুরুতে আলহামদুলিল্লাহ এরপর অ্যাকচুয়ালি ওভাবে আর কাউকে ট্যাক্টটা করা না লিখতাম যখন যেটা পোর্টাল দেখা গেল যে অনলাইনে কোর্স করছে একটা তাফসিরের কোর্স করছে তাফসিরের কোর্স করতে গিয়ে দেখা গেল যে হ্যাঁ এটা নোট রাখা দরকার লিখছি লিখছি লিখতে লিখতে দেখা গেল যে একটা গেল দেখা গেল ফেসবুকে পাবলিশ করে দিলাম হ্যাঁ এইভাবে অ্যাকচুয়ালি লেখাগুলো পাঁচ বছরের জমে টমে যা হয়েছে হওয়ার একদিন আহ সরোবর আর কি সরোবর তো অপু আমি একদিন লেখাগুলো সাবমিট করে দিলাম আর সিয়ানো সাবমিট করলাম তো ডক্টর মঞ্জুর স্যার আর ওদিকে অপু ভাইয়া পজিটিভ বললাম যে এটা বই হিসেবে দেওয়া যায় একটু অর্গানাইজ করতে হবে অর্গানাইজ করে দেওয়া যায় আলহামদুলিল্লাহ অর্গানাইজ করতে করতে পরে দুটো অ্যাক্সিডেন্ট হলো আর কি সিয়ানের কিছু ঝামেলা হয়ে কিছুদিন বন্ধ ছিল প্রকাশন হিসেবে তো বন্ধই হয়ে গেল তো আলহামদুলিল্লাহ কোন অভিজ্ঞ প্রকাশক আর পাই নাই তো পরে বুয়েটের এক স্টুডেন্ট মানে তো তিনি বলেন যে ভাইয়া উনি আমার মুসলিম স্কুলের আহ দুইবার জুনিয়র ভাইয়া আমাকে দেন আমি পাবলিশ করি বললাম যে ভাইয়া তোমার তো কোনো নেই কোন ব্যাপার না তখন জানতাম তখন এগুলো কিছুই জানতাম না আর এতেও নতুন প্রকাশনা হিসেবে শুরু করলেন আমার আহমদুলিল্লাহ ভুলভান্তি সব নিয়েই আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমি একটা কোশ্চেন আমার কাছে মনে হয় যে আমরা যারা আসলে ট্রেডিশনালি ইসলামিক যখন ইসলামে আসলাম তো আমাদের পুরা সাইকোমেন্টাল সেট কিন্তু অনেক একটা পুরা ডিফারেন্ট একটা আউটলুক রাইট একটা করছে এখন এখানে একটা কোশ্চেন আসে যে আমরা যারা আসলে একটা চেইন অফ ট্রান্সমিশন আমাদের কিন্তু সেটা নাই আমি জানি খুব কম কম ভাইয়ের ক্ষেত্রে হয়তো এটা আছে সেক্ষেত্রে একটা ইয়ে থাকে যে আমরা যে লেখাল লিখতেছি সেটার আসলে কতটুকু শারি সম্পাদনের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট সম্ভবত সিয়ান পাবলিকেশনের বইতে আমি প্রথম শারী সম্পাদনের ব্যাপারটা দেখি তত ছেলে জীবনেতেই তো খুবই ইম্পর্টেন্ট কারণ অপু ছিলেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট তো উনি যেমন পার্টি ইউনিভার্সিটিতে যান সম্ভবত যদি আহ বইটা দেখে না দেন অবভিয়াসলি আকিদা কত বা মানে কোরআনার এগেইনস্টে কোনো একটা কথা চলে আসার সম্ভাবনা থেকেই যায় সাধারণ পার সেটা জানবে না তো পড়ে বিভ্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে সাথে ইনলাইন ছিল না পরবর্তীতে ডেভিয়েশনটা বাড়তে বাড়তে তাহলে শুননের বাইরে চলে গেছে ধরনের অনেক ইয়ে আছে নট অনলি সাইন্টিফিক বিষয়ে আসবে রাধার আচ্ছা এরপরে আমি একটা ছোট প্রশ্ন মানে প্রশ্ন করতে চাই এটা হলো এই দু মেনলি আমাদের এই সব জেনারেল ভাইরা সব মানে লেখালেখি করছি হ্যাঁ ওনারা মানে মোস্টলি ফোকাসড মানে অন নাস্তিকতা বা এর উপরেই বেশিরভাগ ফোকাস বা নাস্তিকদের জবাব দিতে মোটামুটি যারা সতেরোতে যারা লিখেছেন বেসিক্যালি সতেরো আঠারো উনাদের অ্যাকচুয়ালি লেখালেখির ব্যাকগ্রাউন্ডটাই ছিল অ্যাকচুয়ালি নাস্তিকতাকে আনসার দিতে গিয়ে এথিজমকে আনসার দিতে গিয়ে তো দেখা গেল যে ওই আনসার খুব বেশি হয়তো দরকার ছিল ওই সময়ে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 আমি আসলে কাজ করছি বা জড়িত তো যেমন আমার এক্সপিরিয়েন্স থেকে দেখি আর কি আমার সময় পাবলিশাররা যেটা করে যে সেই টপিকটাতেই বই বের করে সেই টপিকের উপরে যেটা মানুষ খাবে কি দরকার আমি জিনিসটা বুঝাতে পারছি না মেবি একটা এক্সাম্পল দিই মনে করেন দাঁত জাল হ্যাঁ এমন একটা জিনিস মানে এই টপিকে বইয়ের কোন অভাব নেই থিঙ্ক অনেক কেন আমার কাছে মাথায় আসে যে দাঁত জাল জিনিসটা কাইন্ডাফোনিক স্টোরি ফুল ফুলিটা পড়তে ভালো লাগে বই ছাপাইতে আগ্রহ আগ্রহ থাকে এখন এটা কি একটা প্রবলেম কিনা কারণ আমার হয়তো মানুষের দরকার হতো মেয়ে বি সে মেয়ে বিয়ে একটা বই দরকার আমি একটা এক্সাম্পল দিচ্ছি হয়তো বা অন্য টপিকে মানুষের জানার অভাব বা মানুষের ভুল করতেছে কিন্তু ওইটা মানুষের আগ্রহ নাই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 কি বলবো আমার মানুষের চাহিদাটাকে দেখি মানুষের প্রয়োজনটা কোন কিন্তু একই ধাঁচের হ্যাঁ আপনি লেখার স্টাইল বা গল্পের স্টাইল বা প্রেজেন্টেশন স্টাইল সবগুলো দেখবেন যে আহ আর মানে একই ধাঁচে মোটামুটি একই ধরনের একই জনার লেখা এবং এটা আপনি যে কথাটা বললেন এবং কিন্তু সবার মধ্যে ইনেকট না মানে ন্যাচারাল না সত্যি বলতে আমি এথিজমের যে রোগ বা যে এটা মোস্টলি কিন্তু শুধুমাত্র আসলে আহ একটু যারা শিক্ষিত করা যায় যে দেশ চালায় কারা বা প্রভাবশালী কারা থাকে যারা ইউনি গুলো থেকে পাশ করে রাইট সেই হিসেবে এটাও একেবারে পার্থক্য থাকে কতটুকু খেয়াল করেন বা আমাদের আলেমরা পাবলিশাররা চল আমি বলবো লেখক আলেম পাবলিশার তিনটা তিনটা জন্মরা তো লেখকরা আমার মনে হয় যে এখন যারা লিখছেন তারা এই জায়গাটা তো হয়তো বেশি জোর দিচ্ছেন এই কারণে যে ওকে এটা নিয়ে লিখলে হয়তো বেশি আহ সরি টু সে সরি টু সে যে এটা নিয়ে লিখলে আসলেই বেশি কি বলবো খুব সেন্সিটিভ কথা আসলে যে সবাই পড়বে হ্যাঁ সবাই পড়বে হ্যাঁ এবং হ্যাঁ তো এটা এটা একটা ব্যাপার আলিনদের কথা বলতে গেলাম আমি এটা বলবো যে আলিনরা অ্যাকচুয়ালি এটাও খুবই দুঃখজনক বিষয় ওনারা এই ব্যাপারগুলো থেকে খুবই ডিটাল যেমন আমার এলাকায় যিনি মুক্তি সাহেব ছিলেন উনাকে যখন আমি বিশ্ববিদ্যালয়ের কথাগুলো বলতাম বা ছেলেদের এই কোয়েশ্চন গুলো বলতাম উনি আকাশ থেকে পড়তাম কারণ উনি কমপ্লিটলি থাকেন একটা হন নাই কাছে পুরা লাইনে করতে শুধুমাত্র আমার জানা একজন মাসুদ সে যেহেতু এখন এটা সত্যি যে আসলে আলমদের সাথে এখানে এটা যে আমি আমি আমি অর্থাৎ চাই আমি কোন আলমকে ডাকবো ইনশাল্লাহ যেভেন একটা ফিকি মাসালা আমরা জিজ্ঞেস করি কোনটা কেমন হবে এটা কি হালাম হবে না হারাম হবে লাগে এটা কিন্তু আসলে জিজ্ঞেস করার কথা আলমকে ডিস্টেন্স তৈরি হয়েছে আমাদের সাথে আলেমদের রাইট এবং আপনার একটা কথা বলে ওনা যে আলেম এবং আলেম এবং আওয়াম মানে আলেম এবং জেনারেল পাবলিকদের মধ্যে ডিস্টেন্সটা এগো বাড়ছে যে কিছুদিন পর দুজনের মধ্যে কথা বলতে লাগবে না বা ওনাদের ইয়ে নাই বা এটা আই থিঙ্ক আস্তে আস্তে মনে হয় একটু ওপেন হচ্ছে কারণ আলেমরাই বিষয়টা কিন্তু কিছু শুরু করছেন জেনারেল ভাই এফোর্ডটাকে দেখা গেল যে আমার মনে হয় আরকি এই যে হারুন মিজার সাহেব যে সংবিধ বইটা যিনি সরাই করলেন উনার বক্তব্য দেখলাম তারপর আবু জাকারিয়া সার উনার মন্তব্য দেখলাম তো দেখাবো মনে হলো যে হ্যাঁ আমি আমার একটা যেমন আমি আজকে থেকে অন্তত প্রায় আই থিংক দশ দশ আট বছর আগে মেবি একটা নাস্তিক বই খুঁজতেছিলাম কাটা গিয়ে তো আসলে লিটালিটি নাইন একটা দুটা বই মানে ছিল একজন বই একজন আগে আমি চিনি মলানা মোহাম্মদ আব্দুর রহিম উনি কিছু বলছি আশির দশক বা নব্বই দশকের হ্যাঁ এখনকার সময় ডিফারেন্ট একটা ডিফারেন্ট কিছু নিয়ে নাস্তিকরা আমাদের সামনে আসে বাট আমি জাস্ট বলতে যে আসলে ট্রেডিশনাল ইসলামিক ধারা থেকে খুব কমই রেসপন্স করা হয়েছে মেবি দ্যাটস রিজন যে আসলে আমাদের সেকুলার ভাইদেরকে এখানে আগায় সেকুলার লাইন থেকে উঠে আসা ভাইদেরকে আহ আসতে হচ্ছে আমাদের আসলে দুইটা এই ক্ষেত্রে আমার একটা কথা বলার আছে ডক্টর শামসুল আর ভাই যেটা বললেন আহ লাস্ট কুষ্টি উনি বলেছিলেন নাকি সেটা তো অ্যাকচুয়ালি ওদের কোশ্চন গুলা তো সিলি যে এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্কলারদের এসে আনসার দেওয়ার মতো প্রয়োজনও নাই কারণ কারণ্যকর কোয়েশ্চেন যে এখানে অ্যাকচুয়ালি আলমদেরকে বদার হওয়ার কোন রিজনই নাই আর বইগুলোর যে কি বলবো বইগুলোর যে উদ্দেশ্য উদ্দেশ্য অ্যাকচুয়ালি আলেম করা যে বইগুলো পড়ার পর অ্যাকচুয়ালি একটা মানুষ বুঝতে পারবে তাহলে এত ডিপ আমি তো আসলে জানতাম না বা আমার মনে হয় কোরআনটা এত এই যে এত মজার মজার টপিক আছে কোরআনে এই যে কোয়েশ্চেন আনসার কোরআন পড়লেই আমি পেতাম আমার আসলে কনফিউজ হওয়ার কিছুই ছিল না কিমা আমি একটা আলেমের কাছে গেলে আনসারগুলো পেতাম আমার মনে হয় যে এই যে প্যারাডক্সিক্যাল কিংবা কোষ্টি পাথর কিংবা ডাবল স্ট্যান্ডার্ড বা আর্গুমেন্টস অফ আরজু এই বইগুলো পড়ে অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট বা একটা রিডার একটা পাঠক সে বা সংবীত বইটার কথাই বলি না কেন এই বইগুলো পর একটা মানুষ আসলে আলেমের মুখ আলেম মুখেই হবে আলেমদের সাথে কানেক্টেড হওয়ার প্রয়োজনীয়তা ফিল করবে সো এই আর কি আর আলেমরা আমি বলবো না এখানে অ্যাকচুয়ালি আলেমদের দোষ নাই কারণ ওনারা যে এরিয়াগুলোতে ডিল করেন সেইগুলাই আসলে যথেষ্ট আর এই যে দোষটা আমাদের আমাদের দোষ আমি এই কারণে বলবো আমরাই আসলে দেখেন আপনার ইয়ে তামজির ভাই কি পিছিয়ে আছে মনে হয় একটা হ্যাঁ আছে একটা হ্যাঁ হ্যাঁ তো তামজির ভাই এখন মনে করেন আমাদের যে বাচ্চা কাচ্চা যারা আছে আমরা তাদের কয়জনকে স্কলার বানাতে চাই আমাদের কাদের আমার ইচ্ছা আছে কারণ যদি আমি পড়া যাব ইনশাল্লাহ আর যদি আমি ফিল করি এখন এই বয়সে আমি তো ইসলামিক এত খারাপ এখানে আসলে এ থাকা জানা না বাইদ একটা ব্যাপারে সেটা আসলে আলমদের পরে ওই যে আমি এটা এটা একটা বদভ্যাস হয়ে গেছে আমাদের অনেকে যে আলমরা কেন এটা বলে না আলমরা কেন এটা করে না আমরা একটা কথা বলি আমরা একটা জিনিসের খেয়াল করি না যে এই সোসাইটিতে আহ এটা একটা ফালাঙ্গি বললে ভুল হবে না হচ্ছে একটা গ্রুপ কারণ আপনি দেখেন আলমদেরকে মূল ধারা থেকে মানে সরাই দেওয়ার যে কাজটা এটা শুরু করছিল ব্রিটিশরা কন্টিনিউ করা হচ্ছে কিন্তু আসতে পারে না চাইলো মানে মূলধার সাথে আসতেও পারে আসতে দেওয়া হয় না এমন একটা সিস্টেম করে রাখছে এই যে একটা আলাদা কারিকুল করে মূলধারা থেকে আলাদা করে দেওয়া এটাই ছিল অনেক বড় একটা প্ল্যান এবং পরবর্তী ব্যাপারটা এমন দাঁড়ায় যে কে যদি স্কলার হতে চায় সে কখনো বা ক্যারিয়ার করতে পারবে না এবং দেখা যায় যে হাই সোসাইটি বা তাদের অবস্থা ভালো বা যাদের ঘরে মেধাবী সন্তানরা আছে তারা চায় যে তাদের সন্তানরা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কারণ ওখানে টাকা পয়সা ভালো ক্যারিয়ারটা একটু এবং ঘরের যে বাচ্চাটা অ্যাকচুয়ালি পড়ালেখা পারে না তাকে কিছু হবে না তাহলে তারা মাদ্রাসায় দিয়ে দাও ইতালি স্কলার হোক আলিম হোক এই তো এইটা অ্যাকচুয়ালি শুরু করছি আমরা শুরু না করলে আমাদের আগে জেনারেশন যেটা শুরু করছে আমরা কিন্তু কন্টিনিউ করতেছি হ্যাঁ তো দায়টা আমাদের দায়টা অ্যাকচুয়ালি আমাদের দায়টা আর একটা ব্যাপার হচ্ছে আমরাও আসলে কমিউনিকেশন আমাদের মনে হয় কমিউনিকেশন করা হয় না ওনাদের সাথে ঠিক মতো যেতে চাই না অনেক সময় যে আসলে মানে আমি একটা শেষ করি কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড আমাকে বলতেছিল বস এই আমার অফিসে এরকম রকম সমস্যা কিরকম কিছু বলছে লাইক ঘুস খাওয়া ঘুষে ডিস্ট্রিবিউশন হয় সেইগুলো থেকে দূরে থাকতে চায় কিন্তু যে ছিটা লাগে আর কি কেন্দ্র টাচ করে যদি সে টাকাটা নেয় তো কি করা এখন আমাকে বললাম আমি বললাম না এটা বুরোক্রেটিক বিষয়টা খুবই অফিসে টা কি কেমে একটা দুর্নীতি হয় এবং তুমি কিভাবে নিজেকে আটমো স্ট্রাই দিয়ে নিজেকে সেভ করতে পারবা হয়তো তোমার একজনের কেস যথেষ্ট না সতেরো সালের যে আমরা যে টপিক গুলো ন্যারো ডাউন হয়ে যাচ্ছে কিনা আমার মনে হয় যেহেতু আমরা দুই বছর হিসাবে মানে কাউন্ট করতে পারি ইয়ের আমাদের ইসলামিক লেখালেখির ব্যাপারে তাই না এর আগে এত কম্পাইল্ড মেটেরিয়াল ছিল না এদিকে ওদিকে কে ব্লগ লেখে কোথায় এদিকে ওদিক সব মানে কেউ যদি হ্যাঁ আমরা আমরা যখন যারা জাহিল থেকে একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করি মানে ইসলামের দিকে এদের একটা সবারই সিমিলার প্যাটার্ন এই কলেজ ইউনিভার্সিটি পাওয়া পর্যন্ত জাহিল মিউজিক শুনছে এটা করছে ওইটা করছে লাস্টে সামহাও হিদায় হিদায়ত হয়ে গেছে তো এখন অন্যরা যারা এই রাস্তায় আসছে অন্যরা সবাই এক্সপেক্ট করে যে সেম পাথটাই ফলো করে আসবে কোন এক সময় হিদায়ত হয়ে যাবে আসলে এটা আইডিয়াল সিনেরও না আগে যখন মানুষ এরা সবাই হুমায়ুন আহমেদ সমরেশ মজুমদার বা এইটারদের বইটোই বা ইংলিশে যারা আছে জন গ্রিসম ড্যান ব্রাউন এগুলি বড় বড় হয়েছে সবাই এই সবাইকে এক্সপেক্ট করা উচিত না আসলে যে সবাই এগুলি পরেটে কোনো এক সময় হিদায়ত হবে কারণ তার আগে আমরা পারাও যেতে পারি আমি আমার মনে হয় যেভেন্টিনের এই ইয়ারটা খুবই সিগনিফিকেন্ট আমাদের একটা একটা বছর এখন কোন একটা মানে এই ইসলামের আলোকে মানে ইসলামিক স্পিরিটের অনেকগুলো কম্পাইল ম্যাটেরিয়াল পাওয়া যাবে যাতে এই ছেলে ছেলেদের ব্যস্ত রাখা যায় বইয়ের পাঠাবাস পড়তে চায় এদের জন্য অ্যাটলিস্ট অল্প মানে কিছু একটা সাপ্লাই দেওয়া যাবে যে তোমরা এগুলি পড়ো এই আজে বাজে আজে বাজে বিষয়টাকে আমি আমাকে করা উচিত মানে আমাদের মানুষ সঙ্গে করা উচিত যে আপনি দেখেন যে আমাদের সোসাইটিতে যেটা হচ্ছে আসলে যে নলেজ যে কনসেপ্টটা সবচেয়ে স্যালোয়েস্ট একটা লেভেলে আছে এখন সবচেয়ে লোয়েস্ট লেভেলে আছে কিরকম আপনি দেখেন রিসেন্টলি যে আপনার প্রশ্ন ফার্স্ট হচ্ছে আমি এতটুকু পর্যন্ত শুনছি আমি যাই না অনেক সময় নিউজও আসে বাট ট্রু হবে যে নাকি টাকা জমায় তহিল বানাইছে প্রশ্ন কেনার জন্য এটা এটা ফেসবুকে নাকি জানি বাট প্যারেন্টসটা কিন্তু হেল্প করে প্রসেসটাতে আপনারা কি ইয়ে শুনছেন নাকি প্রধানমন্ত্রীর নাকি আমি কিন্তু দেখছি বাংলাদেশের পাঠা পাখা সাংবাদিকরা ওনার কথার সামনে একবারে কুপকাত তো সবাই শুনছিলেন আমি শুনি নাই আমাদের যে প্রশ্ন ফাঁস হচ্ছে এখানে আসলে যারা দায়ীদেরকে দোষী কি বলবো বিচার করা বা এই বিষয়গুলো আসলে আপনার গভর্নমেন্ট পজিশন কি বা প্রকাশ প্রশ্ন ফাঁস করে পারতেছে সম্ভবেন্ট থেকে তারা শক্তিশালী যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে বই পড়ে প্রশ্নের উত্তরগুলো গুলা খুঁজে বের করে মুখস্থ করে তারপর পরীক্ষার খাতে লিখে আসবে এরকম ব্রিলিয়ান্ট কজন আছে বাংলাদেশে আমি তো আমি বুঝতে পারতেছি টোটালু সিস্টেমটা মানে চেঞ্জ হয়ে গেছে যেমন আমি আহ বাসার জোড়া জড়িতে একবারই বিসিএস পরীক্ষা দিয়েছিলাম ছাব্বিশতম আহ সাতাশতম সম্ভবত সেবার প্রশ্ন আসলে লিক আউট হয় এখন আমার ফ্রেন্ড যারা আছে আল্লাহ জানেন কিন্তু এখন এখনকার এমনকা মানুষ তো সবাই বাই ডিফল্ট প্রশ্ন খোঁজার মানে এতে পিছনে ব্যস্ত তোর ভ্যালু সিস্টেমটা গণে আপনার কি মনে হয় আমার মনে হয় যে আসলে মানে আমাদের জেনারেশন যে সাফারিংটা করতেছে এটার পিছনে আমাদের আগে জেনারেশন। উনাদের মোরাল ভ্যালুর একটা বিশাল ফলের কারণে ব্যাপার যে মনে করেন আমাদের আগে আগের জেনারেশনের মানুষ যারা তারা বলছেন যে তুমি ব্যাংকে ব্যাংকে জয়েন করো তুমি জেনারেটিক ইঞ্জিনিয়ারিং থেকে পাস করে বেরেছো সমস্যা নাই তবে তুমি ব্যাংকে জয়েন করো ব্যাংক খুবই ভালো জায়গা কারণ এখানে হচ্ছে সিকিউর সেফ বা আমি যখন এইচএসি দিয়ে এক্সাম দিলাম সবাই বলেছে তুমি ডাক্তার হও ডাক্তার হইলে অনেক টাকা কমাইতে পারবো রুগী দিয়ে দেখতে পারবা সেবা করতে পারবা এই জন্য তুমি ডাক্তার হও না আমার কাছে মানুষ বিষয়টা বোধ হয় দেখে যে আসলে নলেজ মানে টাকা টাকা মানে নলেজ যেই নলেজের টাকা আছে সেই নলেজের দাম যে নলেজের টাকা নাই নলেজের কোনো দাম নাই তো ওই এখন অল্প টাকা দিয়ে কেনা যায় ব্যাপারটি কিন্তু এটাই ব্যাপারটা কিন্তু আসলে এটাই এটাই হয়েছে এখন যে আচ্ছা আমি যেহেতু টাকা দিয়ে এটা কিনে ফেলতে পারতেছি তাহলে হাজার টাকা তো আমি সামনে দেখতেছি যে হ্যাঁ এটা তো উসুল হয়ে আমার আমি যখন হ্যাঁ হ্যাঁ করতেছিলাম তখন অনেকে বিসিসি প্রিপারেশন ছিল দেখ বিসিএস দিয়ে যদি ঢুকি তাহলে প্রথম কয়েক বছরে মনে করছে ঘুস খাই একটা একটা বাড়ি হয়ে যাবে বা গাড়ি হয়ে যাবে আর সবাই সালাম দিবে তো অনারের এখন একটা বিশ্ববিদ্যালয়ে ছেলে আমি ধরে নিচ্ছি যে এই সময় সবচেয়ে মেধাবী ছেলেটাই অনেক ফাইট করে অনেক স্ট্রাগল করে বিশ্ববিদ্যালয় চান্স পাবে তো চান্স পাওয়া এত স্ট্রাগল একটা ছেলে যখন অনার্স মাস্টার্স এর সে পড়ে এই শিক্ষিত একটা ছেলে যখন তার এই হয় যে সেটা গাড়ি করবে বাড়ি করবে সেটা ঘুষকে হোক বা যেভাবেই হোক ম্যাটার তো এই মোরালিটির অবস্থা যদি এই হয় অ্যাকচুয়ালি বড় একটা কোশ্চেনটা থেকে যে অ্যাকচুয়ালি আমরা কোনো এডুকেশন পাইছি কিনা বা এডুকেশনের আমাদের কি ছিল শুনেন সেটা হলো কি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 না না রহমান অথবা জামান দুজনের একজন করতেছে আপনি ভাবতেছেন আপনি যদি চোখ না নামান অত কিছু জানে আদার একটা তার চেহারাটা খুব কুৎসিত সে চিন্তা করেন ঘরের মধ্যে বসে বসে খেটে খেটে কপি করতেছে টাইপ টাইপ করতেছে দেখেন মানে একটা চোর কিন্তু সে একটা চোর আমাদের সামনে আট কথা বলতেছে এখন আমি সামির রহমান কেন আনলাম স্বামী রহমান কিন্তু কোন মানে কি বলা উচিত কথা আছে ভুলে গেছি সে কিন্তু রুইকাতলা লেভেলের মিডিয়ার জগতে রাইট সে কিন্তু কোন রামশাম মানে ওই যে রামশাম মতো না কিংবা রাইট মনে করেন আরো যে আছে লিমিট সে কি হবে সম্ভাব এটাকে পাঁচ হাজার একটা পার্টি কে লোন দিছে সে এখন এরা কে আসলে এরা কিন্তু আমাদের কলম লিখে কলামিস্ট হ্যাঁ এরা আমাদের বড় বয়ান দেয় এদের অবস্থাই হচ্ছে এরকম আপনারিজাম করছে মানে আমি সামির রহমানের কথাই তারপরে আপনার মানে এই যে আমি যেটা পাশাপটা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই ধরনের কেস এখন আপনার দেখেন চিন্তাটা দেখেন টিভিতে আসে একটু গায়ে লাই বসবে যেটা ভারী ভারী কথা বলবে এবং এরাই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা সাজেসা করেন কিন্তু আমাদের ভ্যালু সিস্টেমটাকে এরাই কিন্তু আসলে সাজেছে এবং এরাই বড় বড় কথাগুলো বলে যদি রাম যদি মধ্যে বলতো আইন কেয়ার কারণ প্রত্যেকটা সোসাইটিতে আমাদের মুসলিম হিস্ট্রিতে দেখেন সবচেয়ে জমান না ছিল দুই নম্বর ছিল কিন্তু আলবুকর উমর আদুল উসমান কিন্তু যারা লিডিং পজিশনে ছিলেন তারা কিন্তু এ ছিলেন কিন্তু সেকুলার সিস্টেমে দেখা যায় কি আসলে যে যারা লিডিং ফিগার এরাই হল করাপ্টেড এবং এদের আসলে তারপর এখন চোখ প্রশ্ন আসে ঠিক আছে তো যে সোসাইটিতে আসলে টাকা আর নলেজকে ইকুয়েট করে দেখা হয় টাকা কামানোর টাকা কামানোর কমন ফেনেমানো হয়ে গেছে এবং মানুষের সয়ে যাচ্ছে এইটা হল প্রবলেম মানে উই হার এক্সেপ্টিং দিস ফ্যাক্ট যে প্রশ্ন ফাঁস তো একটা নর্মাল ঘটনা এটা হল আমাদের কাছে আমার কাছে খুব ফ্রাস্টেটিং লাগে ব্যাপারটা হ্যাঁ বলি আই থিঙ্ক এটা মানে আমি কোন গাইডলাইন দিয়েছি না হ্যাঁ আমার কাছে মনে হয় যদি থাকে সেটা হচ্ছে নলেজের যে ট্রু ভ্যালু আছে সেটা মানুষকে দেখানো নলেজের যে ট্রু করা থটের সাথে আইমিনার সিস্টেম ইসলামিক সিস্টেম এটা আর একটা ডিফারেন্ট না আমাদের উচিত আসলে ইসলামিক ইসলামিক ইয়ে থেকে ভিউ পয়েন্ট থেকে আসলে নলেজের গুরুত্বটা কোথায় এটা মানুষকে বুঝলো এটা আপনার মধ্যে যারা আছেন তারা বই লিখতেছেন বা আমরা মানে এটা একটা পারে আমাদেরকে জিনিসটা বুঝাতে হবে যে আসলে নলেজ একটা বিষয় মেজিক এটার জন্য এফোর্টটা আসলে ডিফারেন্ট জিনিস দুইটাকে এক করে দেখা ঠিক না এটার জন্য তখনই একটা ইমরাল একটা করপ্টেড একটা থিঙ্কিং মাথার মধ্যে যেটা মিনি আসলে বেঁচে আছে কেন রাইট আই থিঙ্ক দিস গোজ ব্যাক টু আওয়ার অরিজিনাল টপিক যে আসলে যে টপিক গুলো নিয়ে আপনারা লেখালেখি করেন যে কেন আসছি দুনিয়াতে আহ কোথায় যাবো রাইট এই এই বিষয়গুলো আসলে দেখ আমরা তাহলে আমাদের মূল টপিক ফিরে আসে আসলে ওই টপিকটা আপনি যেটা জিজ্ঞেস করছেন আমার কাছে যে আমার কাছে মনে হয় কমপ্লেক্স আমি সিস্টেমটা চেঞ্জ করতে পারবো না ধুম করে এটা আসলে হয় না কারণ এটা একেবারে কি বলবো কোনো গাইডলাইন আমার কাছে স্পষ্ট কোনো গাইডলাইন নাই যে এটা করলে এটা করলে বন্ধ হয়ে যাবে মেবি গভর্নমেন্ট যদি স্ট্রিক্ট হবে কিন্তু আসলে প্রবলেম কিন্তু শুধুমাত্র মধ্যে না কারণ সামিয়া রহমান হয়তো প্রশ্ন ফাঁস করে ফাঁস করা প্রশ্ন দিয়ে ফাঁস করেছে তা না সেও কিন্তু জিনিসপত্র তার মতো আমি সামিয়া রহমান বলতেছি আমি মিন করতেছি সামিয়া রহমান মতো আর অনেকজন আছে রাবুলিয়েন্ট না হয় এই পুচ্ছন্নতার আসতে পারে না তারাও করাপন করতেছে প্রশ্ন ফাঁস যাদের দেশে কিন্তু অন্য লেভেলে গিয়ে হয় ইটটা ডিফারেন্ট হম তারা হয়তো নিজের দেশটাকে ঠিক রাখে তাদের ভয়াবহ লেভেলে করপশন গুলা হচ্ছে বাইরের দেশে গিয়ে করে এর ওখান থেকে টাকা পয়সা নিয়ে নিজের দেশে ঘুরতে পারে ওল্ড প্রসেস টু হান্ড্রেড ধরে এটা হয়ে আসতেছে কখনো মিলিটারিলি হচ্ছে কখনো হচ্ছে হয়তো ইউএন বা যেই এখন যেসব ম্যান্ডেড ট্যান্ডেড দিয়ে তারা ইকোনমিক ব্লকেট দেয় কখনো যুদ্ধ করে একটা পাইপলাইন বানায় ফেলছে কাইন্ড অফ টাকা আনার জন্য তো আই থিঙ্ক ইটস অ্যাবাউট মোর ডিপ যে হচ্ছে একটা সিমটম যে একটা সিম্টম গায়ের মধ্যে একটা করে মানুষের যখন অ্যালার্জি হয় শরীরের বিভিন্ন জায়গায় র্যাস উঠতে থাকে হ্যাঁ এখনই দেখতেছি আর কি হজম করতে পারে না কারণ অফ সেই কারণে আর কি আমাদের একটা বধজম হয়ে গেছে তো আমাদের যে আগের টপিকটা ছিল আগের টপিকে আমরা ব্যাক করি সেটা হলো আসলে একটা বুক স্পিং পাইলাম আলহামদুলিল্লাহ আপনাদের বছর রিলেটেড যতগুলো আছে ম্যাগাজিন ট্যাগাজিন আমরা ধরতে পারিবার এখানে আসলে আমাদের আর কি করার আছে আপনার কাছে কি মনে হয় মানে কাজকর্মের জায়গা কোয়ালিটি এডিটিংার বইয়ের প্রশ্নার জায়গাটাতে যাওয়া লাগে আমি বলবো কন্টেন্ট নিয়ে বোধহয় কথা বলা দরকার কন্টেন্টের জায়গাটাতে নেক্সট যে জায়গাটা আসার দরকার বলে আমি মনে করি এবং একটু আগে যেটা নিয়েছিলেন যে এডুকেশন বা গাইডলাইন দেওয়া আসলেই সম্ভব না আমার একটা মতামত আছে এই ব্যাপারে সেটা হচ্ছে এবং এটা বইয়ের মাধ্যমে আসতে পারে ব্লগে ফেসবুকে লেখালেখির মাধ্যমে আসতে পারে আপনারা পডকাস্ট নিয়ে কাজ করছেন পডকাস্টে অডিও ফাইল হিসেবে আসতে পারে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 দাম বেশি জি দাম নিয়ে আমি আপনার সাথে কথা না বলে দাম নিয়ে কথা বললেও আমার ইচ্ছা আছে কোন একটা পাবলিশার পাবলিশারের সাথে বা লং টাইম ধরে যে পাবলিকেশনের সাথে কাজ করতেছে এরকম কাউকে আমি ডাকতে চাই কি মনে হয় যে কোন ধরনের কন্টেন্ট আমাদের আসলে কাজ এখন যে বুক স্প্রিং যদি এটা বুক স্প্রিং বলে আলহামদুলিল্লাহ এটা মোর লেস ফোকাস উইথম বা রেসপন্ডিং টুক এখন আর কোন ধরনের করছে যে হ্যাঁ লাহ কোনলাহ নাই এখন জাস্ট আহ টু থাউজেন্ড সেভেন্টিনের ব্যাপারটা আপনি বুক স্প্রিং বলেন তাহলে এখানে যেটা হলো সেটা চিল্লার হ্যাঁ এবং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 এবং এই ফাইটটা আসলে অনেক বিশাল কারণ ফেসবুকের মতো একটা টাইম যখন যাচ্ছে আমি মাইসেলফ আমি আমি এডিক্টেড ফেসবুকে এবং আমি ছাড়া যে ট্রাই করতেছি এবং আমি জানি আপনাদের কি অবস্থা এবং আমি নিকোলাস কারের দ্য শ্যালোজ বইটা পড়েছেন কিন্তু আমি জানি না তো ওখানে উনি আহ উনি নিউরো সাইন্টিস্ট উনি ওখানে দেখিয়েছেন যে কিভাবে ইন্টারনেট একটা মানুষের ব্রেইনের একটা অংশ কমপ্লিটলি স্টিভ করে দেয় একটা এডিক্টেড মানুষের মতোই কমপ্লিটলি স্টিভ করে দেয় কারণ রুট লেভেল থেকে যদি একটা মানুষ নিজেকে বিল্ড আপ করতে না শিখে আমার মনে হয় নাচুয়ালি সামনে কোনো রেনেসা কিংবা রিগুলি কথা কথাগুলো আসলে এটা একটা হিসেবে থেকে যাবে নিজেদের মধ্যে নিজেরাই একটা বই কিছুদিন খুশি কিছুদিন লাভ লাগে হ্যাঁ খুব ভালো ভাই চমৎকার লেগেছে কিন্তু একই জিনিস বাবা খাবে না এটা আসলে বাড়ানোর বিষয় আচ্ছা মাহুব ভাই আপনার কাছে কি মনে হয় আসলে এই বিষয়গুলোতে যে কোন ধরনের বিষয় আমাদের একটু ফোকাস করা যেতে পারে বা উচিত আপনার কি মনে হয় কিছু বিষয় তো এই সেকুলার যেখানে ইনফ্যাক্ট ওর লার্জ অ্যামাউন্ট অফ মানে হিস্ট্রি ফরেন এফেয়ার্স এগুলি নিয়ে কিন্তু এইসব ক্ষেত্রেও আমাদের মনে হয় একটু টাচ করা উচিত সো দ্যাট আমাদের কিছু একটা মানে কাউন্টার মেটেরিয়াল থাকে কাউন্টার মেটেরিয়াল না থাকলেও রিলেটেড এদের মেটেরিয়াল থাকে আমার কাছে মানে শর্টলি একটা জিনিস খুব মানে মাথার মধ্যে খুব পেইন ক্রিয়েট করে লাইক এই যে নকশা প্রথমা সুগন্ধু সমীপস একটা তারা মেবি হয়তো সময় নেই আহ এগুলো পড়তাম ছোটবেলায় আগে আমি দেখতাম তখন দেখতাম যে আমি তোমাকে ভালোবাসি তার আমার শাড়ি সম্পূর্ণ হয়ে গেছে কি করবো সমস্যা নেই তো এই যে লাভ রিলেশনশিপ ফ্যামিলি ম্যারেজ এই যে একটা জায়গা এখানে কিন্তু আমাদের ভিউ গুলা হেভিলি করাপ্টেড বাই আমরা কিন্তু অনেক সময় মানে আমাদের ম্যারিটাল প্রবলেম গুলাকে বা এই জিনিসগুলাকে চিন্তাই করে ওদের আনছে ওদের মতো করে চিন্তা করে এখন আমার মনে হয় এটা আমি মানে যে ফ্যামিলি বা ম্যারিজ রিলেটেড বিষয়গুলোতে কিন্তু আমাদের এক মানে কাজ করা একটা জায়গা আছে নট অনলি জাস্ট আইডিওলজিক্যাল বিষয় এগুলো খুবই প্র্যাকটিক্যাল খেয়াল করেন আপনি চিন্তা করেন যে মনে ডেমোক্রেসি হ্যাঁ এটা একটা আইডিওলজি যেটা ইসলাম সাথে সাংঘর্ষিক কিন্তু এটা মানুষের লাইফকে কতটুকু এফেক্ট করতেছে ইচ অ্যান্ড এভরি মানে কি বলবো আমরা যেসব নিয়ে খুব অকুপাইড এগেজ থাকে এই বিষয়গুলোতে আসলে আমাদের আই একটা কাজ করার মতো একটা প্রয়োজন আছে এখনো মানে স্টিল আছে তো এখানে আরেকটা ডিলেমা কাজ করে এই সেক্টর যেগুলির কথা মানে উল্লেখ করলাম মানে অনেক লেখক ইনফ্যাক্ট সম্ভবত ট্রাই করছে কিছুটা কালচারই আমরা অ্যাডপ্ট করে ফেলছি যেমন ইসলামিক ইতিহাসের মাঝখানে রোমান্স টোমান্স যেগুলি নিয়ে আসছে যেগুলি আসলে আহ অকওয়ার্ড অকওয়ার্ড জিনিসে চলে আসে তো ওই ক্ষেত্রে কাজ হয় নাই তা কিন্তু না হচ্ছে কিন্তু ওই ওই স্ট্যান্ডার্ডের আর কি আমরা যে স্ট্যান্ডার্ড এক্সপেক্ট করি মনে হয় একটা ডিফারেন্ট টপিকে ই করি যেটা আমার মনে হয় ফেব্রুয়ারি মাস আজকে বাইশ তারিখ এই বইমেলা তো দাবি করে যারা ওপেন মাইন্ডেড সব জায়গাতে মানে সবার সবাইকে এক্সেপ্ট করে বা ই করতে চায় কিন্তু আপনারা সবাই জানেন যে বইমেলায় ইসলামিক স্টল কিন্তু জায়গা দেওয়া হয় না ডেলিভারেটলি ডেলিভারেটলি জায়গা দেওয়া হয় না যদিও গতবার কিন্তু এইবার তো মানে বিভিন্ন নিউজে দেখলাম যে জোর করে বই ইসলামিক স্টল যেতে দেওয়া হয়নি গতবারও কিন্তু কমপ্লিটলি কাজ করতে পারে নাই বই মেলাতে বোধহ দুই দিন কি তিন দিন সেল হওয়ার পরে সম্ভবত বন্ধ করে দেয়া হয় ও এর মধ্যেই বেসতেলা হয়ে গেছে হ্যাঁ কারণ কি মানে বন্ধ করে দিয়েছে কি যুক্তির ব্যাপার আসলে যুক্তির আঘাতে ছিন্ন করে কিসের জট চিন্তার জট বা সামথিং হ্যাঁ মুক্ত করি চেতনার জট হ্যাঁ চেতনার মুক্ত করি চেতনার জট চেতনার জট দিস ভেরি পিপল তারাই যখন দেখানো হয় যেমন মাক্তাবল আছে এখনো চলছে মনে হয় এটাই বেটার ছিল আমি চাই থাকুক আমি চাই বিষয়টা এরকম হোক যে ওদের মারাটা থাকবে ওখানে মাছি মাছি মারবে আর মানুষ আমার ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তো আজকে আমার মনে হয় এখানে আমরা শেষ করতে পারি ইনশাল্লাহ আমার খুব ভালো লাগছে যারা লেখালেখি করতেছে এখন বা লেখালেখির সাথে যুক্ত তাদের প্রতি আপনার কোন এডভাইস আছে কিনা আমি নিজের নিজের প্রতি যে এডভাইস দিই সেটা বলি অন্যদেরকে সম্ভব কারণ আমি আমার তো আমি আছি তো এখান থেকে কথা বলাটা বোধহয় ইজি এবং সেই এক নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে লেখালেখি ব্যাপারটা সাথে রিয়া মানে শের ব্যাপারটা একদম অঙ্গাঙ্গী জড়িত আর কি তো এই জায়গাটা মনে ঠিক করাটা খুব দরকার মানে একটা সময় গিয়ে না চাইতেও বোধ হয় কোথাও সাবকনসিয়াস মাইন্ডে হয়তো বা হয়ে যায় তো এই ব্যাপারে খুবই কনসিয়াস থাকা দরকার কারণ স্লিপ করার সম্ভাবনা খুবই বেশি এবং কারণ মানুষ এত প্রশংসা করে সামনে হচ্ছে কাউকে সামনে সামনে আহ প্রশংসা করে তাকে জবাই করে দেওয়ার সমান মেরে ফেলার মুখে মানে আমার সমানের একটা না তাকে মুখে তাকে মুখে পথর বলা হয়েছে বা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 খুবই খুবই ফার্টাল গ্রাউন্ড তো এই ব্যাপারে মনে হয় যেটা হচ্ছে লিখতে থাকলাম তো নিজের আখিরা তার খবর থাকে না আর কি তো হ্যাঁ জি হয়ে যাওয়া নিজের আমল বা ইমব্যালেন্স হয়ে যাওয়া এক্সাক্টলি সবচাইতে্ট অনেক বেশি ইম্পর্টেন্ট আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আশা করি আর লেখার কন্টেন্ট নিয়ে যদি বলতে হয় সেটা তো বললামই সেটা তো বললাম যে লেখার কন্টেন্ট আমার মনে হয় যে এখন সবাইকে একটা দিক নির্দেশনা দেওয়া পার্সোনাল লাইফ দিয়ে হোক কাজকর্ম দিয়ে হোক লেখা দিয়ে হোক ধন্যবাদ ইনশাল্লাহ আমরা তোমাদেরকে আবার আমাদের আপনাদের সবাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ এবং এই আয়োজন খুব দরকার একচুয়ালি আমি রেই রপস এর একটা অডিও পডকাস্ট আছে আমি ওটা শুনি এবং কাহিনী বাডিও পডকাস্টের কাজগুলো আসলে খুব বেশি হওয়া দরকার এবং আপনার যে উদ্যোগটা নিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অ্যামেজিং যে সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে কথা বলা মনে হয় যে এটা ছড়ানোর কাজটাও খুব বেশি করে করা উচিত কারণ আমরা তো এবং গাড়িতে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 facebook page the uh, facebook.com/themuslimglass uh, page-e like share comment kore active thakben inshallah ar to subhanakallahumma wa bihamdika astaghfiruka wa tubtu